وَاِذَا سُيِلَ عَن اَايَاتِهِ ظَغَمَ اَمَّنَ وَعَلَى الرَّبِّ يَتَوَكَّلُونَ الحمد لله ASCII আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা তিরানব্বই নম্বর আয় থেকে আল্লাহাম এবং তার কাউমের আলোচনা ছিল সে রাউনকে আল্লাহ তালা কিভাবে ডুবিয়ে মেরেছেন অতপর বনি ইসরায়েলের কি হলো তাদের বিষয়ে শুরু হয়েছে যে নিশ্চয়ই আমি বনি ইসরা মোবাবু আসেদ কিন তাদেরকে জায়গা দিলাম হক এবং যে জায়গাটা খুবই মোবারক জায়গা সেই জায়গায় তাদেরকে আমি তাদের আয়ত্তে এনে দিলাম এই মোবাউ আসেদ কিং সত্যের ভূমি সত্যের জায়গা সত্যের ঠিকানা বলতে কি বিজন হয়েছে ক্ষমতা তাদের হাতে এসে গেল সিরিয়া সহ পুরো রিজিয়ন আল্লাহ তালা তাদেরকে আধিপত্য দিয়ে দিলেন তাদের কন্ট্রোলে এনে দিলেন কিভাবে এটা হলো যখন আল্লাহ তালা আউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মারলেন তখন এই কথা আল্লাহ ইসলামের আন্দারে বনী ইসরা পুরোপ্তোলে আমি ওয়ারিস বানিয়ে দিলাম উত্তরাধি উত্তরাধিকারী বানিয়ে দিলাম ওই কমকে যাদেরকে জমিনে নির্যাতিত করা হয়েছে নিষ্পেষিত করা হয়েছে শোষণ করা হয়েছে তাদেরকে আমি আমি বরকত দিয়েছি এগুলো বরকতময় ভূমি বেলাদুসাম সিরিয়া ফিলিস্তিন এই পুরো এরিয়া বরকতময় এলাকা মসজিদ আকসা এই চতুর্শের এরিয়াটা বরকতময় আলমোবার হারাম থেকে বাইতুল মাকতাস পর্যন্ত তারপরে বলুন বা রাকনা হাউলাহু যে ঘরের চতুর পাশে আমি বরক দিয়ে ভরপুর করে দিয়েছে হয়ে গেল বানী ইসরা অন্য আয়তে বলেছেন এভাবে আমি বনি ইসরায়েলকে ওয়ারিশ বানিয়ে দিলাম জমিনের মধ্যে তাদেরকে সেই অংশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে দিলাম কামাকিম ফের আউনের কত বাগান বাড়ি কত খেত শস্য চলে গেল কত ঝরা পানির প্রবাহ সবকিছু বনি ইসরায়েলের কন্ট্রোলে এসে গেল এবং তারা এই এতগুলো পাওয়ার পরে তখন বাইতুল মাকদেশ তাদের দখলে আসেনি মিশর পুরোটা প্রথমে যখন দখলে আসলো তখন তারা বললো মুসা আল্লাহ সাল্লামকে দিনে আমাদেরকে বাইতুল মাকদাসের দিকে নিয়ে যান সেখানে ওইটা আমরা ওইটা আমাদের আসল জায়গা সেখানে আমরা যেতে চাই সেখানে আমরা কন্ট্রোল করতে চাই তো আল্লাহ তাদেরকে বললেন যিনি সবচেয়ে বড় মুরব্বী ছিলেন ইব্রাহিম আল খাল আলহি সাল্লাহসাল্লাম তার ছেলে ইসহাক বাইতুল মাহতেস তাদের কন্ট্রোলে ছিল কিন্তু এক পর্যায়ে বাইতুল মতেতে তাদের কন্ট্রোল থেকে চলে যায় এবং তারা তখন নির্যাতীয় নিপীড়িত অবস্থায় মিশরে অনেকেই থাকেন তারা ভূমি সেখানে এখন তারা ওইখানে তখন তারা শাসন করত যাদের কর্তৃত্ব ছিল বাইটের মার্কাসে তাদেরকে বলা হইত আমালেকা এই আমালেকা গোষ্ঠী এরা ছিল বড় দুর্ধর্ষ জাতি এরা এবং মূর্তি পূজায় তারা বিশ্বাসী ছিল তারা তখন সেই এলাকা শাসন করত তাদের প্রভাব সেখানে ছিল হাতে বন্দী হয়েছিল তো এখন মুসা আল্লাহ যখন তারা আবদার করল তো মুসা আল্লাহিসাম বললেন আহ যে না এখন ওটা পেতে হলো তো আল্লাহ তালা বলছেন আমাদেরকে জেহাদ করে যুদ্ধ করে উদ্ধার করতে হবে এখন এই যুদ্ধ করতে উদ্ধার করতে তখন বললো তখন তারা কি বলল। এ ধাপা রব বুকা আপনি আপনার রব গিয়ে দুইজনে মিলে লড়াই করে উদ্ধার করেন ই না হা হু না আমরা এখানে বসে থাকি যখন সব কিল্লাফাতে হয়ে যাবে তখন আমরা যাব এই কারণে এই বেদি করার কারণে নাফরমনি করার কারণে আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তাদেরকে আল্লাহ তালা তখন মরুভূমিদের ঘুরাতে থাকলেন কত বছর চল্লিশ বছর ঘুরতে থাকলো রাস্তা দিশা খুঁজে পায় না কারণে বাইতুল মত নুন আলহিসাম কোন রেওয়ায় তিনি নবী ছিলেন তিনি তাদের নেতৃত্ব দিলেন বাইতুল মত দখল করার জন্য তারা তবাটবা করে মোটামুটি সেখানে গিয়ে যুদ্ধ করলো করে এবং এই তাদের কন্ট্রোলে বহুদিন থাকলো এক পর্যায়ে অবশ্য বখতে নসর নামে এক জালিম শাসক এসে তাদের সঙ্গে যুদ্ধ করে রক্তপাত করে তাদেরকে অনেকে হত্যা করে আবার বাইতুল মাকদেশ দখল করে তাদের হাত থেকে কেড়ে নিয়ে অনেক পরে। তারপরে বাইতুল মাকদেশ থাকলো নবী আলাদা লোকদের হাতে নয় থাকলো যারা মূর্তি পূজাই বক্তা সঙ্গে গোষ্ঠীর এরপরে আবার খ্রিস্টানরা সেটা গিয়ে দখল করলো এরপরে খ্রিস্টানদের হাত থেকে ওমর আনহু ওনার হাতে বাইতুল মাকদেশের চাবিয়ে আসলো বিনা যুদ্ধেই খ্রিস্টানরা আত্মসমর্পণ করে এই মসজিদ এবং এই শহর মোসামদের হাতে তুলে দিল তারপরে তো দীর্ঘদিন থাকলো এরপরে আরো কি হল আবার গিয়ে আল্লাহ এখন আবার বন্দী হয়ে গেছে তো এইভাবে করে বাইতির মকেশ ইতিহাস যাই হোক তো মুসা কমকে আল্লাহ বলছেন তাদেরকে আমি এইভাবে একপর যাই মোবাবু আসেদিন তাদেরকে আমি এই সত্যি দেশগুলো ভালো দেশগুলো মোবারক দেশগুলো হক দেশগুলো বরকতওয়ালা জমিন তাদেরকে ঠিকানা করে দিলাম না হুম তাদেরকে ভালো ভালো জিনিস দান করলাম আসলে ওই এলাকার রেজেক গুলো খুবই ভালো ওই এলাকার খেজুর খুব উত্তম হয় জয়তুন উত্তম হয় এবং অরেঞ্জ ফল যেগুলো পাওয়া যায় ইত্যাদি ফলমূল আঙ্গুর বেদানা সবগুলো কিন্তু ভেরি হাই কোয়ালিটি তো আল্লাহ তালা যে বলেছেন ওরাজাক না হুম মিনাত্ত তাদের খুব ভালো ভালো জিনিসের আমি দান করলাম তো মুসা আল্লাহ কম এইভাবেই নিয়ামতের মধ্যে থাকলো কিন্তু নিয়ামতের মধ্যে তো থাকছে আল্লাহ তালা শুকুর হচ্ছে এরপর এখতলাফ শুরু করে দিল শরীয়তের মধ্যে বিভিন্ন মাসা বিভিন্ন বিষয় নিয়ে খামাকা বিতর্ক খামাকা ফেকনা শুরু করে খামাকা বিভিন্ন ডিফারেন্স অফ অপিনিয়ন নিয়ে আসে এলম আসার পরে অপিনিয়ন শুরু হয়ে যায় এই ফেটনা এই উম্মতের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে হালাল হারাম প্রতিষ্ঠিত হয়ে আসছে নতুন করে এখন হচ্ছে অনেক ইসলামের বিষয়ে চোদ্দশো বৎসরের ইতিহাসে মধ্যে যেগুলো হালাল হারাম বিভিন্ন হুকুমগুলো এসেছে এগুলো নিয়ে এখন কিছু কিছু লোক নতুন করে ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে ঠিক বনি ইসালিতাই হয়েছে তারা নবী যাওয়ার পরে আস্তে আস্তে তাদের মধ্যে বিভিন্ন রকম ডিবেট শুরু হয়ে যায় প্রতিষ্ঠিত নতুন করে আল্লাহ রহমত চলে গেল এবং তারা পথ হারিয়ে ফেললো বিভ্রান্ত হয়ে গেল। সেই জন্যই তো আখিরি নবী আসার প্রয়োজন হয়ে গেল আপনারা তাদের মধ্যে ফয়সালা করবেন কেয়ামতের দিন যে মধ্যে বিভিন্ন ইস্তলা এমনভাবে টক্কর দেখে মনে হয় যেন কোনটাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না হক কোনটা হকটাও বিতর্কিত হয়ে যায় তো এই জন্য যারা হকওয়ালা আছে তাদের মনটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে কষ্ট পায় যে কি ব্যাপার যেটা হক নয়ের কথা যাওয়া লাগবে ইন্দ রবা আপনার রব ইয়াকিবাইন তাদের মধ্যে ফয়সালা করে দিবেন কেয়ামতের দিন যে সমস্ত বিষয় নিয়ে খামাখা তারা ইখতলাপ করে আসছিল এই সমস্যা কাহিনী শোনার পরে আপনার কাছে কি মনে হয় এরপরে আপনি আপনার কাছে যা নাজিল করেছি এই ব্যাপারে আপনার যদি এখনো শোভা সন্দেহ থাকে আসলে কি রসুল্লাহ শোভা সন্দেহ ছিল নাকি তো আল্লাহ তালা কথাটা এমন ভাবে বলছেন ওনাকে অ্যাড্রেস করে বলছেন কিন্তু হচ্ছে দুনিয়ার মানুষ আমরা হকটা কি আমরা কি আবার বেশি ধরলাম কিনা ছেড়ে দেবো কিনা কিছু কমাই দেবো কিনা আমাদের মধ্যে সবার সন্দেহ কিছু চলে আসে কিভাবে একটু কম্প্রোমাইজ করে চলা যায় একটু কত আর ফাইট করব ঠিক আছে একটু আমাদের মধ্যে যেন একটু দুর্বলতা চলে আসে না তো এটাকে নবী করিম সাল্লা সাল্লামকে সামনে করে আল্লাহ তালা এই কথা বললেন পরবর্তী পর্যায়ে উন্মতের জন্য তারা হক ওলা হবে কিভাবে হককে ধরে রাখবে আর যারা অপপ্রচার করে তাদেরকে কিভাবে মেসেজ দেওয়া যাওয়া যায় যে তাহলে এখন জিজ্ঞাসা করেন বিশেষ করে এরা সালুল্লা সাল্লি সাল্লাম যে হক নবী এই কথাটা ইহুদিন আসারাও তখন মানতে চাইনি এখনও তো মানে না তো আল্লাহ তালা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি নাম মোহাম্মতা আছে কিনা বা আহমদ আছে কিনা লক্ষণগুলো গুলো আছে কিনা সব নবীরা ঈসা আলাসা আলাহসানা ওসিয়ত করে গিয়েছেন কেন তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের সবার কিতাব এগুলো আছে তারা দুনিয়ার মানুষের কাছে নবী করিম সালাম যে হাক হকের উপরে আছেন এটা প্রমাণ করে দেওয়ার জন্য একটা মেসেজ দেওয়া হাক কুমের রবিকা ফাল মুমতারিন আপনার কাছে হক আপনার রবের কাছ থেকে এসেছে কাজে আপনি শোভা সন্ধে লিপ্ত হবেন না কোন কনফিউশনে থাকবেন না সবার জন্যেহুদিনা এবং যারা বিশ্বাস করোনাই মক্কার কাফেরগণ তোমাদের এবার শোভা সন্দেহ থাকার কোন প্রশ্নই আসে না যেই নবীর কথা বলা হয়েছে তাওরাত এবং জবুর এবং ইঞ্জিলে সেই নবী হচ্ছেন ইনি কাজে এ ব্যাপারে কারো কোনো কোন শোভা সন্দেহ না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সারা দুনিয়ার মানুষের জন্য মেসেজ আছে এবং মুসলিম উম্মার জন্য মেসেজ আছে যে তারা যেন কখনো নিজেদের দিনের ব্যাপারে এত রকম চতুর দিক থেকে আক্রমণ হতে দেখে চিন্তায় পড়ে না যায় যে আসলে কি আমরা হকের উপর আসি কিনা নিজেদের তো সন্দেহ লাগা শুরু হয়ে গেল এরকম অবস্থায় যেন কখনো না পড়ে যায় তাহলে হয়ে যাবে। হক মজবুত সহকারে টিকে থাকতে হবে এরকম সারা দুনিয়াতে সারা জীবন জীবনব্যাপী গোটা পৃথিবীর ইতিহাস যখনই হক আসে দুনিয়ার মানুষ ওয়েলকাম করে না কিছু লোক গ্রহণ করে বাকি কিছু লোক এর মোকাবিলা করে বিরোধিতা করে আল্লা তালা বলেন দিনের মানুষের জন্য আফসোস হয় যখনই তাদের কাছে কোন নবী আসেন আল্লাহর মেসেজ নিয়ে তখন তারা অবশ্যই তাকে মিথ্যাবাদী বলে অবিশ্বাস করা শুরু করে দেয় যারা যাদের প্রতি আল্লা কথাটা আপনার রবের কথা একেবারে হয়ে আছে ওয়াজিব হয়ে আছে তারা ইমান আনবে না যাদের প্রতি গমরাহি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেছে এরা আর ইমান আনবে না যতই আপনি বলেন না কেন হে রাসুল সাল্লা আলী তাদের কাছে যদি প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি আল্লাহর পকে থেকে মৌজেজা অনেক কিছু আসে এগুলা দেখলেও তারা ইমান আনবে না এমনকি শক্ত আজাব দেখলে কঠিন আজাব সামনে এসে গেলেও আজাবে পরে মরার আখ পর্যন্ত তারা স্বীকার করবে না বলবে এটা তো জাদুর ঘালা ফেরাউন তাই করেছে না মুসা আল্লাহামের সমস্ত নবুয়ের প্রমাণগুলো গুলো তিনি দেখলেন গত সপ্তাহে আমরা শুনলাম তাদের সমস্ত জাদু গোটা মাঠ ভর্তি হয়ে গেছে তারা বিরাট জাদুর খেলা বসিয়েছিল সব নিমেষের মধ্যে খেয়ে ফেললো মুসা আলসালামের হাতের লাঠি সাফ হয়ে এর চেয়ে বড় আর কোন মর্যাদার দরকার আছে তারপরে ইমান আলো না বললো বুঝছি তুমি অনেক বড় জাদুকর হয়েছ আমাদের জাদুকর দিকে ডিঙ্গিয়ে তুমি আরেক ডিগ্রি নিয়ে এসেছ তাই এটাই তো দুনিয়ার মানুষের ইতিহাস তো প্রত্যেকটি আয়াত দেখলেও নিজের চোখে এরপরও তারা বিশ্বাস করে না যতক্ষণ আজাব না আসে আজাবে পড়ে গেলে ফেরাউন তখন কি বলে তখন আল্লাহ আল্লাহতালা মাফ করবেন শুধু একজন নবীকে আল্লাহ তালা তার কৌমকে মাফ করেছেন সে নবীর নাম কি ইনসালাহ কাহিনী এখন আল্লাহ তালা পরে বলছেন যে কোনোদিন কোন নবীর লক্ষণ দেখার পরে যদি তারা আল্লাহ কাউকে যখন আজাব দেখে দেখার পরে কোন গ্রামের লোকেরা কোন শহরের লোকেরা কোন দেশের লোকেরা কোন অঞ্চলের লোকেরা ইমান আনলে তখন সে ইমান তাদের কোনো লাভ করে না ইমানে কোনো ফায়দা হয় না এই ইমান গ্রহণ করা হয় না ইল্লা কৌমা ইউনুস শুধুমাত্র ইউনুস আল্লাহ কৌমকে আল্লাহ সুযোগ দিয়েছেন আজাবে লক্ষণ আসার পরে তারা ইমান এনেছে সে ইমানকে আল্লাহ কবুল করেছেন দেখার লক্ষণ দেখে ভয়েলো আমি তাদের থেকে অপমানিত লাঞ্ছিত হওয়ার আজাবকে সরিয়ে দিলাম দুনিয়ার আজাবকে সরিয়ে দিলাম তাদেরকে আজাব দিয়ে হালাক না করে দিয়ে কিছুদিন পর্যন্ত আবার দুনিয়াতে স্বাভাবিক হায়াত পর্যন্ত সময় আমি দিয়ে দিলাম তাহলে ইউনুস আল্লাহটা খুব ইন্টারেস্টিং বিষয় তাই না ওনার জন্য তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ইউনুস আল্লাহ সাল্লাম নবী হিসাবে দাওয়াত দিলেন ওনার এলাকা ছিল কারিয়াতে নি নুই নী এলাকাটা হলো ইরাকে বর্তমানে মাউসেল যে এলাকা আছে মৌসেল একটা শহর আছে না বড় এই মৌসুল বাংলা বলে মৌসুল আর ইংলিশে বলে মহেল নাকি মাউসেল আরবিতে এই একটা খুব বড় শহর ঐতিহাসিক শহর এই শহর এবং তার আশেপাশে ছিল ইউন্স সালে ইসলামের নবুগতের কার্যক্রম তারা মূর্তি পূজারি ছিল এই মূর্তি পূজারিগুলোকে তিনি অনেক করে নসিহাত করলেন তারপরে দাওয়াত দিলেন তাবলিগ করলেন কিন্তু তারা ইমানের দিকে আসেন বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত তিনি বললেন পক্ষ থেকে তোমাদেরকে ফাইনাল দিচ্ছি তিন দিন তোমাদের হাতে মাত্র সময় আছে এই তিন দিনের ভিতরে যদি তোমরা তবা করো আল্লাহ তালার কাছে এবং ইমান এনে ফেলো মূর্তি পূজা ছেড়ে দাও আজাব আসার আগে এই তিন দিনের ভিতরে যদি এটা করো তাহলে আলহামদুলিল্লাহ আল্লা তালা তোমাদেরকে মাফ করে দেবেন আজাব দিবেন না আর তিন দিন পরে যদি তোমরা কন্টিনিউ করো তাহলে চলে আল্লাহ এখন তিন দিনের তো দিন গেল এখন আস্তে আস্তে করে আজাবের সিমটম ফুটি উঠছে আকাশে লাল মেঘের জমায়ে থোয়া শুরু হয়েছে দুনিয়ার পরিস্থিতি থমথমে হয়ে গেছে এখন তারা বলা বলি করলো আজা দেখার আগে দেখো সে যদি সত্যি বলে থাকে সে আসে না আমাদের কিছু সিমটম দেখতে পাচ্ছিকারি দেখো ইউনিচ আসে না নাই কারণ সে কখনো মিথ্যা কথা বলে না সে যদি এখন আমাদের এলাকায় থাকে তাহলে বুঝা যাবে যে তার কথাটা সিরিয়াস কিছু না আর সে যদি ছেড়ে চলে যায় তাহলে মনে করতে হবে ডেঞ্জারাস খবর আমাদের জন্য আসছে ওর বাড়িতে চেক করো চেক করতে গিয়ে দেখে তাদের খবর হয়ে গেছে সে যখন আজাব আসবে এখানে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কাজে এই আল্লাহর পক্ষ থেকে তাকে ইশারা করা হয়েছে তুমি ভাগ তাড়াতাড়ি তাহলে খবর আমাদের খুবই খারাপ তখন তাদের মধ্যে যারা বুঝদার আছে সবাইকে বুঝালো সর্বনাশ এই আজাবের লক্ষণ জমা হচ্ছে মেঘগুলো আমাদেরকে শেষ করে ফেলবে কিল করে ফেলবে তোমরা জলদি করা মধ্যে আজাব এখন আস্তে আস্তে বাড়ছে আজাবের পরিণাম বাতাস বাড়ছে মেঘের লাল আমি আমার মনে আছে আমি প্রায় বছর পনেরো আগে পনেরো বিশ বছর আগে অ্যারাউন্ড বিশ বছর হবে আমি এখান থেকে ছুটিতে দেশে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় সাত আট মাইল দূরে কয়েকটি গ্রামে ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে ফেলবে একদম সমস্ত ঘর গুলো সবগুলো মেশাকার করে দিয়েছে তা আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে পশ্চিম দিকে যেদিকে যেখানে আজাব হচ্ছে বা আসবে কেমন জানি ম্যাগের রং লাল বেগুনে বিভিন্ন সূর্যটা ঢাকা পড়ে গেছে কালার সূর্যটামথমে ভাব লাগছে কাছের পাতাগুলো গুলো নড়ে না কি একটা ঘুরতে যাচ্ছে আমরা খুব ভয়ের মধ্যে থাকলাম একটু একটু হালকা তুফান একটু পরে হলো কিন্তু বেশি কিছু হলো না পরে খবর পেয়ে গেলাম যে ওই দিকে তো কেমত হয়ে গেছে পরে আমি নিজে দেখতে গিয়েছি এই যে আজাব ঘটার আগে প্রস্তুতি হচ্ছে এখান থেকে আমরা পারি যে কিভাবে ইউনুস আলাইসলামসিব দেখো খুঁজতে দৌড়ে আসলো কিন্তু ওনাকে আর পাওয়া যাচ্ছে না তখন তারা কি করলো যে তাদের মধ্যে বুঝবার লোক যারা ছিল তারা সবাই বলো এখন আল্লাহর কাছে সবাইকে কাঁদতে হবে এমন কান্নাকাটি করতে হবে এক কাজ করো আমাদের গরু ছাগল এই হাঁস মুরক সবগুলো নিয়ে আসে মাঠের মধ্যে এইগুলো চিৎকার করতে থাকুক আর আমাদের ছেলে মেয়ে যেগুলো দুধের বাচ্চা আছে মাঠ থেকে আলাদা করে ফেলো এক জায়গায় রাখো সেগুলো চিৎকার করুক মায়ের জন্য আর আমরা সবে আল্লাহর কাছে চিৎকার করে আল্লাহ আমরা তো অন্যায় করেছি গুণা করেছি আল্লাহ এই অবুধ বাচ্চা গুলো কোনো গুন মাসুম বাচ্চাগুলো কোন গুণা করে নাই আল্লাহ আমাদের গুনার কারণে এই মাসুম বাচ্চা গুলোকে আপনি আজ মধ্যে ফেলে দিবেন আল্লাহ এই যে আমাদের গরুর ছাগল হাঁস মুরগিগুলো এভাবে আমরা এনে দিয়েছি এগুলা তো মাসুম এগুলা তো কোনো গুণা নাই আল্লাহ আজাব এসে গেলে তো এগুলো মরে যায় না এগুলার উপরে আসে আল্লাহ এগুলোকে আপনি এগুলোর দিকে তাকিয়ে আমাদের গুণাকে মাফ করেন আমরা তওবা করছি আমরা আপনার প্রতি ইমান আনছি তাদের এই আহাজারি আল্লাহ তালা কবুল করে ফেললেন আস্তে করে আবার কয়দা ঠিক হয়ে গেল এবং ইউনুস আল্লাহাম যে তিন দিনের সময় দিয়েছেন সময় পূরণের আগেই তিনি চলে গেলেন নবীদের অপেক্ষা করতে আল্লাহ তালা যখন বলবেন তখন যাওয়ার জন্য এখন ওনারা দৌড়ে এসেছে নবীকে পেল না এটা তো নবুতের দায়িত্বের ক্ষেত্রে এই জন্য আল্লাহ তালা ওনাকে লেসন দিলেন কিভাবে মাসের বাটে চলে গেলেন সেই কাহিনী আবার আসবে ইনশাল্লাহ আমাদের সামনে আরো সময় তখন আমরা বিস্তারিত শুনব তো এখন আমরা আসি যে এই ইউনুস আলাই কৌম এটা কখনো ঘটেনি কোন গ্রামের জন্য জনপদের জন্য আজাব দেখে ইমান আনেছে এরকম আদ সামুদ জাতি করেছে কৌমি আদ কৌমি সামুদ তাদের ইমান তখন কবুল করা হয়নি একমাত্র কাউমি ইউনুস ইউনুস আল্লাহামের কৌম কে আল্লা তালা উদ্ধার করেছেন তাদের তবাকে কবুল করেছেন আজাবের লক্ষণ দেখার পরে আজাব কিন্তু তাদের গায়ের উপরে পড়লে তখন আর বাঁচতে পারত না গায়ের উপরে পড়ে নাই তখন এই জন্য তারা জলদি করে তবা করা শুধু পেয়েছে আর যখন ফেরাউনকে পানিতে ডুবাই মেরেছে সেই তবা করলে ওই তবা কবুল হয় না গরগড়া যখন চলে আসে ইনলাই বলে তবা আবদে ম্যা নামি গরগের তখন গড়গড়া মানে আজাব তো শুরু হয়ে গেছে তার তখন আর কবুল হয় না এই যে ইউনাম কথা হচ্ছে সুরার মধ্যে এখান থেকে সুরার নাম হয়েছে যখন তারা মানে ইমান আনলো আমি তাদেরকে দুনিয়ার আজাব থেকে রেহাই দিলাম এবং তাদেরকে পৃথিবীতে কিছুদিন তাদের সময় মত কাটানোর জন্য হায়াত পূরণ করার জন্য আমি তাদেরকে অনুমতি দিলাম এই যে কাহিনী আল্লাহ বললেন মক্কার লোকেরা মোদিনা যারা ছিল অবিশ্বাসী তারা যেভাবে তারাও তো আজবের উপযুক্ত হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তালা সবসময় এরকম আজাব দিয়ে সবাইকে তো করেন না সময় দেন দেখা যায় মানুষের মধ্যে তওবা করার চিন্তা হয় কিনা ইমানের দিকে আসে কিনা সমস্ত মানুষকে জবরদস্তি আনাবেন সমস্ত মানুষের ইমান আনা ছাড়া কোনো গতি ছিল আল্লাহ তালা ফোর্স অ্যাপ্লাই করেন ইমান আন দিলাম এখনই আদা দিয়ে তখন তো সবগুলোই ইমান আনবে আল্লাহ তালা এরকম করবেন না আল্লাহ চাইলে জবরদস্তি যে কোনো তরিকায় ইমান পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না মানুষকে আল্লাহ ইতিয়ার দিচ্ছে তারা নিজেরা কবুল করে কি না এটা আল্লাহ দেখতে চান আপনি কি লোকদেরকে বাধ্য করবেন ইমান আনতে আপনার হাতে কি এমন কোনো পাওয়ার আছে আসলে তো নাই অনেক আয়াত আল্লাহ বলেছেন হেদায়তের দিকে আনতে পারবেন না আপনার হাতে কারো হেদায়তের দায়িত্ব দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব কার হাতে আল্লাহ হাতে আপনাকে এমন পাওয়ার দিয়ে দেনে যে পাওয়ার দিয়ে জোর করে তাদেরকে বাধ্য করেন আপনি শুধু ইমান সমস্ত নবীদের দায়িত্ব কি সুস্পষ্টভাবে আল্লাহ তালার পেগাম মেসেজ পৌঁছিয়ে দেওয়া আপনি হক আদায় করেছেন কিনা দাওয়া ঠিক মতো দিয়েছেন কিনা এই দায়িত্ব আপনার সম্ভব না ইমান পারমিশন ছাড়া আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহ তালার মেহরবানি ছাড়া আমাদেরকে যে আল্লাহ তালা ইমান দাদের ঘরে জন্ম দিয়েছেন এটা কি আমাদের কৃতিত্ব না আল্লাহ তালার মেহরবানি আল্লাহামদুলিল্লা আল্লাহামিল্লাহ আমি কালকে কোন জায়গা দিয়ে যাচ্ছিলাম যখন এরকম আমি সিন দেখি তখনই আমার মনে পড়ে যে একজন ছোট বাচ্চাকে নিয়ে বাচ্চা যদি ইমান না পায় বড় হলে এই বাচ্চার কপালে কি আছে এগুলো চিন্তা করলে আল্লাহ তালা কেন এরকম সৃষ্টি করেন কেন তাদের কপালে রাখেন না সেই দিকে না গিয়ে কোনদিকে আসা দরকার যে আমাকে যে আল্লাহ তালা ওই পর্যায়ে নেন নাই আল্লাহ যে আমাকে ইমানদার মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন আমি বাইব ইসলাম পেয়েছি এ শক্র আমি কেমনে আদায় করব। করবো যারা আল্লাহ সম্পর্কে চিন্তা করে না আকল খরচ করে না জানতে চায় না আল্লাহ তালা সম্পর্কে চিন্তাও করে না এদের অন্তরে আল্লাহ তারা না ফাঁকাকে ঢুকিয়ে দেন এই জন্য তারা কুফরি থেকে বের হতে পারে না তো শুধু আল্লাহ দেখলা নয় তারা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে না খোঁজ নেয় না আল্লাহকে আমি কেন দুনিয়াতে আসছি আমাকে কেন পাঠানো হলো যে মরে যাই কোথায় যাব কি হবে তারপরে এগুলো চিন্তার বিষয় না জরুরি বিষয় না যখন মুসলিমরা বা নন মুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে আসে ডিসকাশন করতে করতে আমি বলি তুমি তোমার করো আর এটা জবাব খুঁজে পাওয়ার চেষ্টা কর তোমাকে আল্লাহ করেছেন সৃষ্টি কর্তা সম্পর্কে তোমার আছে কেউ কেউ চিন্তা করে কেউ কে কিছুটা বলে কেউ কেউ বলে যে তা তো চিন্তা করি নেই কেউ কেউ বলে যে গড সৃষ্টি করেছেন ভালো কথা তো তোমাকে দুই নম্বর প্রশ্ন হলো কেন সৃষ্টি করেছেন তোমাকে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হায়ার দিচ্ছেন এখানে তোমার কাছে কি চান কি কাজ করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন, খাওয়া দাওয়া তারপরে বাড়ি গাড়ি করে মরে যাওয়া শেষ হয়ে গেল তো চিন্তা করি নাই এটা চিন্তা করো তিন নম্বর কি যে সবাই তো মরে যায় আমিও মরবো আপনিও মরবেন মরার পরে আপনার কি হবে কোথায় যাবেন কি আছে সেখানে এগুলো কখনো চিন্তা করেছেন তাহলে মানুষ চিন্তা করেন সহজে আলোচনা করা আফালা তা আকে লুন আফালা ইয় যারা এক চিন্তা করবে না শুধু তাদের খাওয়া দাওয়া দুনিয়ার এই সব জমানো আর এইগুলো ফুর্তি করা তাহলেই আছে থাকবে তাহলে ও যে আলুর রিজ সাহা আলালু তাহলে আকলকে ব্যবহার করে না তাদের জন্য আমি নাপাকি রেখেছি ইমান পবিত্র জিনিস তাদের দিলে ঢুকার মতো ব্যবস্থা নাই কারণ না আপনি বলে দেন হে কাফের গণ হে তোমরা আকার জমিনে একটু নজর দাও চক্ষু ফিরিয়ে তাকাও খুলে দেখাও কত কিছু না আছে আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করার আছে তারপর এত বড় একটা লাইট দিনের বেলায় সূর্যের মতো দিয়েছেন সারাটা দুনিয়া আলোকিত হচ্ছে এত পাওয়ারফুল লাইট কেমনে আসলো কে এটার পরিচালনা করেন ডুবে আবার উঠে তার এই সাইকেল চলছে হঠাৎ করে ফর্স করে মাটির থেকে বাইরে হয়ে গেছে কম্পিউটার আর সব অটোমেটিক্যালি চলতেছে তাহলে সব কিছুর জন্য যদি মেয়েকাল লাগে সৃষ্টিকর্তা লাগে এই গোটা আকার জমিনের সৃষ্টিকর্তা কেউ নাই তুমি চিন্তা করতে পারো না একটু আকার জমিনে দেখুন মুশকিল হয়ে গেল যে এই আয়াতগুলো এত শিক্ষা এত প্রমাণ আল্লাহ তালার এই সুস্পষ্ট দলিলগুলো দেখার পরেও এবং এত সাবধান করে নবীর রসুল দিকে পাঠানোর পরেও কিছু কওমের কোনো ফায়দা হয় না ইমান আনার মতো কোনো তাদের তফিক হয় না তারা এগুলো নেয় না শুনে না শুনতে চায় না এগুলো কাছে আসে না এই জন্য বঞ্চিত নাকি তারা ইন্তজার করছে অপেক্ষা করছে বাংলায় বলি আমরা ইন্তজার আরবি থেকে তারা কি অপেক্ষায় আছে যে তাদের প্রতি ওই দিনগুলো আসবে কঠিন দিনগুলো আসবে কঠিন সময়গুলো আসবে আসবে যেগুলো এসেছিল তাদের পূর্বের জাতিসমের উপরে ফের আউনের কৌমের উপরে নম্রুদের কওমের উপরে কৌমে আদ কৌমদের উপরে এরকম একটা আজাব অভিশাপ তারা চায় মিনাল তাদের তোমরা ইন্তজার করো আমিও ইন্তজার করছি তোমার তোর সঙ্গে ইন্তজার করতে থাকব দেখি আল্লাহ তালা কি করেন ফায়সালা কি করেন কার পক্ষে ফয়সালা হয় তো আল্লাহ তালাতে ফাঁসালা করে দিয়েছেন মক্কার করেছে খুব বেশি দিন করতে হয়নি যখনই কোন বড় ধরনের সীমালাঙ্কন করেছে কোনো জাতি যেমন মুসা আল্লাহ কম করেছে ইব্রাহিম আল্লাহ করেছে আমি তখন আমার রসুলদেরকে নিরাপত্তা দিয়েছি এবং তার সঙ্গে যারা ইমানদার ছিল তাদেরকে নাজাদ দিয়েছি তারা তাদের ক্ষতিগ্রস্ত করতে পারেনি এভাবে আমি আমার দায়িত্ব হচ্ছে যুগে যুগে মমিনদেরকে আমি নাজাদ দেই তাদেরকে আমি উদ্ধার করি জালিমদের হাতে ছেড়ে দেই না মাঝে মধ্যে মুসলমানদের যুগ পরীক্ষা হচ্ছে কঠিন সময় আসছে কিন্তু সব নবীদেরকে তাদের অনুসারীদেরকে আল্লাহ তালা টাইম টু টাইম সাহায্য করেছেন সাহায্য পাওয়ার জন্য তারা চেষ্টা করেছে তাদের সেই যোগ্যতা অর্জন করেছে এখন আমরা যদি সেই যোগ্যতা অর্জন না করি তাহলে তো আল্লাহ তালা সাহায্য আসতে আর কি দেরি হবে ইন্তানসুরসুরকুমে তোমরা আল্লাহকে সাহায্য করা মানে তোমরা আল্লাহর দিনের দিকে এগিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব মে সবাইকে আল্লাহ সাহায্য করবেন এটা বলে আয়াতের মধ্যে সুসংবাদ আছে হতাশায় লিপ্ত না হয়ে আমরা আমাদের ইমানই দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসি ও কেদা আলীখা কেদা আলীকে হাক্কানা আলাই নানু জমা এভাবে আমার প্রতি দায়িত্ব হচ্ছে মমিনদেরকে নাজার দেওয়ার যুগে যুগে আমি দিয়েছি আর দেব যদি সন্দেহ থাকে আমার দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে যে আমার দিনটা হক নয় তা আমার কাছে শুনে নাও ফেলা আবুদুল্লা দিন আবুদুন আমিনিল্লাহ আমি এবাদত করি না ওই জিনিসের আল্লাহকে ছাড়া যেগুলো তোমরা এবাদত করি আল্লাহর মৃত্যু দান করবেন একদিন আর লা আবুদু ম্যা তুমি আবুদু না এখন অনেক সময় তাদের কাছ থেকে প্রস্তাব আসে যে একটু কম্প্রোমাইজ করে ফেলে এত কড়া ইসলাম না নিয়া কিভাবে একটুখানি আমাদের সোসাইটি সমাজের সঙ্গে কিছু আপনারা নেন নিয়ে তাহলে আমাদের ব্যাপারে তেমন কোনো আপত্তি থাকবে না তা না হলে মিডিয়া এখানে সেখানে আমাদেরকে একটু কষ্ট দিতে থাকবে তো এরকম কোনো মুসলমানরা অনেক সময় যখন খুব তুমুল মিডিয়ার মধ্যে শুরু হয়ে যায় তখন চিন্তা করে আচ্ছা আমরা কিছু কমাই টমাই দিলে তাদের চোখে না পড়লে ভালো হয় কিনা এরকম দাবাও আসে এরকম প্রেশার আসে এরকম চিন্তা করে অনেক মুসলমানদের মধ্যে অনেকেই তো আল্লাহ তালা পরি যে আপনার যে সন্দেহ থাকে তোমরা শুধু একলা আছো বরঞ্চ তোমাদেরকে সরিয়ে দিতে চায় তোমাদেরকে কম্প্রোমাইজ করতে বলে তখন বলো যে আমরা কখনো এবাদত করব না যেগুলো তোমরা এবাদত কর আল্লাহ ছাড়া আর আমি যার ইবাদত করি তিনি অনেক পাওয়ার ফুল আমাদের কনফিডেন্স থাকা দরকার আমাদের যে আল্লাহ এত পাওয়ারফুল যে তোমাদের আমাদের মৃত্যু তার হাতে জীবনও তার হাতে আমাকে নির্দেশ করা হয়েছে আমি মমিনদের অন্তর্ভুক্ত হব। আমি প্রকৃত মোমেন হতে চাই সকল মুসলিম শুধু হইলে চলবে না একটা নাম থাকবে ইসলামের আমি প্রকৃত মুসলিম আমি আমল করব ইমান আমল নিয়ে আমি বাঁচতে চাই আন হানিফা ওসরে কিন আর তুমি তোমার চেহারাকে দিনের উপরে শেরেখ মুক্ত অবস্থায় এখলাসের সাথে প্রতিষ্ঠিত করে রাখ তোমার মুসী সেরেক জায়গা না দেওয়া মুস্রেক যেন অন্তর্ভুক্ত না হয়ে যাও তাহলে তে পাহারা দিতে হবে তুমি থাকতে চায় সেরেক ঢুকতে চায় মুসলমানদের মধ্যে সেরেক আছে না নাই বাজার গুলো কেন্দ্রিক ভর্তি হয়ে আছে এই মুসলিম মুসলিম কেমনি আল্লাহর পক্ষ থেকে তহিদিন খবরদার কখনো দোয়া করবেন না ডাকবেন না সাহায্য চাইবেন না আল্লাহ ছাড়া এমন কিছুর কাছে যে আপনার কোনো উপকার করতে পারবে না ক্ষতিও করতে পারবে না মধ্যে গিয়ে কি কি চাওয়া চাওয়া কত কিছু হাতিয়া দেয় কত খাবার দেয় গজারকে কে পাখি কে সবাই খাওয়ায় খাওয়ার মধ্যে যদি কত যে ফায়দা আর বর কত চিন্তা করে কোন কিছু হবে ক্ষতি ভালো মন্দ কিছু কেউ যদি জুতা নিয়ে যায় বেদবি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে জুতাকে এমন ভাবে রাখতে হবে যে কাবা শরীফের মানে হারাম শরীফের জুতা নিয়ে ঢোকা যায় কিন্তু এই সমস্ত জুতা থাকবে না তুমি কেউ এরকম যদি করো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে সমস্ত মুসলিম এরকম শেরকের সঙ্গে লিপ্ত আছে তারা জালিম শেরেক করলে জালিম হয়ে যায় সবচেয়ে বড় দলুম কোনটা সে কোন ক্ষতি ঘটে যায় হে নবী আপনার যদি কোন কেউ কোনো দিক থেকে কেউ ক্ষতি করে ফেলে বা আপনার উপরে কোন খারাপ কিছু ঘটে বসে তাহলে এটা দূর করা আল্লাহ ছাড়া কেউ আসে এই মেসেজ শুধু নবীকে নয় আমাদেরকে বালা মুসিবতে পড়ে গেছি কেমনি উদ্ধার পাব কোন জায়গায় ছিনিয়ে দেব কোন জায়গায় গিয়ে কোন দেব এই চিন্তা মুসলমানদের ভিতরে কি পরিমানে এখনো আছে এই মজবুত না হলে ঠিক না থাকলে মুসলমানদের খালি কিছু নামাজ পড়লেই কাজ হবে না যদি আকিদা দুরস্ত না থাকে শরীরে ঢুকে যায় নামাজ কবুল হবে ন তাহলে এটা শক্ত আকিদার কথা কোন ভালো মন্দের ক্ষমতা কারো নাই কার হাতে আছে শুধু আল্লাহ তিনি যদি আপনাকে ভালো কিছু সান বাড়াই দিতে চান আল্লাহর এই দানকে ঠেকানোর ক্ষমতা কার আছে কোন মানুষের আছে কারোই ক্ষমতা নাই কারও ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ আপনি দিতে চাইলে মানা করার কেউ নাই আপনাকে ঠেকানোর আর আপনি না দিতে চাইলে এটা দেওয়ার মতো ক্ষমতা কারো আছে শুধুমাত্র আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়ার দিতে হবে। তাহলে আল্লাহ তালা এই ভালো এইরকম ইমান এইরকম সুন্দর ইমান তিনি অনেক দয়ারু আমরা যারা এই দুর্বলতা আছি গুণা করে যাচ্ছি তিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি আমাদের প্রতি দয়া করবেন আমাদেরকে তিনি অনেক হাই পজিশন দিতে পারেন ইমান বাড়িয়ে দিতে পারেন এই আশার সুসংবাদ তিনি আমাদেরকে এখানে শোনাচ্ছেন তো আল্লাহ তালা এত যিনি দেনা একমাত্র যিনি একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন বিপদ আপদ মুসিবত থেকে তার কাছে কিরকম চাওয়া দরকার দোয়া কিরকম করা দরকার ওয়ালা তাজ ওই মুন ইল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করো না দোয়া একমাত্র আল্লাহর কাছে করো একটা হাদিফের রসুল্লাহ সাল্লাম বললেন উতলুবুল খাইরা দাহারাকুন কুল্লা হে লোকেরা আল্লাহর কাছে গোটা জীবন জীবনব্যাপী খালি চাও চাইতে থাকো চাইলে আল্লাহ নারাজ হন না খুশি হন বেশি করে চাইলে আরো বেশি খুশি হন তো আল্লাহ কাছে চাইতে থাকো হাতের বেশি বেশি দোয়া করতে গেলে কোন কোনো সময় আল্লাহ তালা দেওয়ার মাইন্ডে থাকেন যে যা চায় তাই দিয়ে দিবেন। তো তুমি যদি বেশি বেশি দোয়া করা তাহলে যে সময় দেওয়ার মুডে আসেন ওই সময় তোমার দোয়া পড়ে গেলে পেয়ে গেলা ইজিলি পেয়ে গেল যে যা দিয়ে দেব ওইরকম তোমরা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো ঐ সময় যে যাচাই পেয়ে যায় ওয়াস আলু রিকুম ওয়াই রাও আহকুম আর আল্লাহর কাছে দরখাস্ত দাও তিনি যেন তোমাদের দোষ ত্রুটি গুণা খাতা অন্যায়গুলোকে যেন ঢেকে রাখেন ধরাই না দেন মানুষের সামনে এবং কে আমাদের দিন আর তোমাদের ভয় যে আছে জাহান্নামের ভয় আখরাতের ভয় কবরের ভয় মৃত্যুর ভয় এই ভয়ের পরিস্থিতি থেকে তিনি যেন তোমাদেরকে নিরাপত্তা দান করেন এগুলো সামনে রেখে একটি সুন্দর দোয়া আছে সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাম সকাল সন্ধ্যায় দোয়াটা পড়তেন আশা করি দোয়াটা হেসন মুসলিমি থাকার কথা প্রত্যেক দিন সকালে পড়া আল্লাহমিয়া ফলাফিয়া এত সুন্দর দোয়া হেস মুসল থেকে দোয়াটা মিস করবেন না প্রতিদিন সকালে একবার সন্ধ্যা একবার কমপাকি পড়েন যে আমি আপনার কাছে ভালো থাকা নিরাপত্তা থাকা বিপদ আপদ থেকে হেফাজত থাকা দিন দুনিয়া আখেরাত সবকিছুর মধ্যে ঠিকঠাক থাকা আপনার কাছে আল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা চাই চাই অবস্থা আমার মধ্যে আমার দুনিয়ার জিনিসের মধ্যে আমার সম্পদের মধ্যে আমার পরিবারের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ আমার গুনাগুলোকে ঢেকে দেন ও আমিন রাও আমার ভয়গুলোকে আপনি ভয়ের জায়গাগুলো মেদিনী নিরাপত্তা দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাকে সামনে থেকে হেফাজত করেন পিছন থেকে হেফাজত করেন হেফাজত করেন ফাউকি উপর থেকে আমাকে হেফাজত করেন পানা চাই নিচের দিক থেকে ধসে যাওয়া তলিয়ে যাওয়ার থেকে আপনার কাছে পানা চাই আজকে বের করে ফেলেন মুখাস্তান না হলে দেখে দেখে পড়ি আমরা সকাল সন্ধ্যা আর আস্তে আস্তে মুখস্থ করে ফেলি হাকুমের রব আপনি বলে দেন হে মানুষ হে জনতা হে জনগণ তোমাদের কাছে তোমাদের রবের কাছে মহা সত্য এ কোরআন এই ওয়াহি ইসলামের খবর এসে গেছে যে ব্যক্তি হেদায়ত পেতে চায় চেষ্টা করে এগিয়ে আসে তাহলে হেদায়ত তার কাজে লাগবে নাকি আল্লাহর কাজে লাগবে অনেক তার কাজে লেগে যাবে তার ফায়দা হবে যে ব্যক্তি হকের খবর পেয়ে এত সুন্দর দিনের সংবাদ পেয়ে আগায় না গ্রহণ করে না এগিয়ে আসে না কবুল করে না গমরাহিতে থাকতে চায় এই গমরাহি তার ক্ষতি হবে না অন্য কারো ক্ষতি হবে তার নিজের ক্ষতি হয়ে যাবে আর আমি তোমাদের দায়িত্বশীল না তোমাদের দায়িত্বশীল আল্লাহ তোমাদেরকে আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ তোমাদের আর হে নবী আপনার কাছে যা কিছু ওয়াহি করা হয়েছে দিনের শরীয়তের হুকুম হকাম দেওয়া হয়েছে এগুলোকে আপনি একদম হুবহু ফলো করেন অনুসরণ করেন মেনে চলেন আর সফর করেন দিনের উপরে শরীয়তের উপরে আমলের জন্য টিকে থাকার কাজটা সহজ না কঠিন সফর লাগবে নাকি লাগবে না এই জন্য উপদেশ দেওয়ার পাশাপাশি সবরের জন্য উপদেশ দিতে হবে কারণ নফসের ধোকা আছে তারপরে দুনিয়ার সুযোগ সুবিধার ধোকা আছে পাড়া পরিবেশী আত্মীয় স্বজন পরিবার অন্যদের পক্ষ থেকে কিছু বাধা বিপতি আসতে পারে পর্দা মানতে গেলে অনেকে নাকশ হয়ে যায় ঠিক কিনা বলেন ইত্যাদি সবকিছুর ক্ষেত্রে দিনের সত্যিকার যদি আমি অনুসরণ করতে চাই তাহলে দেখা যায় সকল দিনদার লোকদের পক্ষ থেকে বাধা আসে অমুসলিম মানে যারা কি বলে সেকুলার তাদের তারা তো নয় সৌকর যারা ইসলামের পছন্দ করে বলে মনে করে ইসলামের কিছু কাজও করে তারাও দেখা যাচ্ছে কিছু আমল করতে দিতে গেলে তাদের কাছে ভালো লাগে না বেশি আমল করেন কেন এতাই দেন কিছু তাহলে এখন টিকে থাকতে মা ইউ হাই লেখে যা ওহাই করা হয়েছে কোরআন এবং হাদিসে ওহি কি একটা শুধু করান নাকি হাদিস কি ওহি দুই ওহি আমাদের কাছে আপনি ফলো করেন মজবুত হয়ে টিকে থাকেন বাধা বিপত্তি আসবে চ্যালেঞ্জ আসবে ওয়াসবের মজবুত হয়ে থাকেন আল্লাহর কাছে ফসলা হবে কে আমার জানি আজকে আমরা তোমরা তর্ক বিতর্ক করো এগুলা ফেসলা কার কাছে হবে আল্লাহর কাছে হবে তিনি হচ্ছেন উত্তম ফয়সালা দানকারী এই জন্য দুনিয়াতে অনেক ডিবেট খামাখা তৈরি হয়ে যায় একদিন এবং হক বাতিলা আল্লাহ এখানেও হক বুজার ব্যবস্থা আল্লাহ রেখেছেন যারা জানতে চায় এগিয়ে আসতে চায় আল্লাহ আমাদেরকে হককে মানার জন্য এবং জানার জন্য এবং মানার জন্য তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে হক হিসাবে কবুল করুন আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুরা ইউনি তাফতির শেষ হয়ে গেল আগামী সপ্তাহ থেকে তাফসির শুরু হবে ইনশাল্লাহ সুরা হুদ থেকে ইনশাল্লাহ